الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يقضله فلا هادي له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 সাল গমসল ই হুমারিঙ্খালা মুহাম দ্বালা কমাবারঙ্খ কালা ই বড়ি আর কাহি ব أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء ما قضل الله بعضهم على بعض لا صَوَّلَ اللهَّهُم بَعظَهُم عَ بَعْض وَ بِمَا أَن فَقُ مِن أَموَالِم فَصَّالِحاتُ قانتَةُم حَافِ زَاطُ للِغَيْمِ بِمَا حَافِ ظَلَّ وَلا ت تَخَافُ لشُزَهَُّ صَعيونَّ وََهجرُون فيِي اغربوهم فإن أطحنكم فلا تبغوا عليهم سبيلا إن الله كان عليا كبيرا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين তুরা মিশাল চৌত্রিশ মহা মিলাবলাম আমাদের যে আলোচনা চলছিল শান্তির পরিবার স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কটা কেমন হবে সে সম্পর্কে কোরআন এবং হাদিস সুন্লার কি দিক নির্দেশনা সে আলোচনায় আমরা করছিলাম যেহেতু মেয়েদের বিষয়টা অবহেলিত কোনো কোনো ক্ষেত্রে অপব্যাখার শিকার ইসলামের বিধানগুলো সেই জন্যে সে বিষয়ে আলোচনাটা একটু দীর্ঘ ছিল আল্লাহ যদি তৌফিক দেন ভবিষ্যতে আরও করবেন আলহামদুলিল্লাহ আমার দিন আমার সরিয়া নারীকে অসম্মান করে নাই ঠকায় নাই বরং ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে প্রকৃত সম্মান এটা আর কোনো ধর্ম কোনো জাতি কোন সমাজ দিয়েছে বলে আমরা জানি না সুন্দর পরিবার এটা এক জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ে যদি একমন না হয় দিন পালনের বিষয়টা কঠিন হয়ে যায় খলিল্লাহ ইব্রাহিম আলী সাল্লা ব্যাপারটা চিন্তা করলেই আমরা বুঝি ইসনাহিল আলী সাল্লা সাল্লামকে জবেহ করার যে পরামর্শ তিনি বিবির সাথে করেছিলেন বিবি যদি ব্যাকে বসতেন তাহলে আজ এত চমৎকার এক ইতিহাসের সৃষ্টি হতে এই দিনের ক্ষেত্রে একজন আরেকজনের সহযোগী হবে ইনশা আল্লাহ তাহলে তাহলে ওই পরিবার সুন্দর হবে সন্তানরা দিনদার হবে ইনশাল প্রশন যখন ভালো আসবে সমাজও সুন্দর হয়ে যাবে ইনশাল আমাদের আলোচনার মূল উদ্দেশ্য কিছু কানুন শোনা দেওয়া স্ত্রীর অনেক অধিকারের কথা আমরা বলেছি আমাদের সমাজে হঠাৎ করলে কেমন কেমন যেন লাগে কিন্তু আসলে शुद कानून शरियत उत्साहित कर हिसु देखिए एक बुजबंध नगद अर्थे जकती ही देखते जा পশু পালন করে তাদের জাকাতের বিষয়টা তো ভিন্ন পশু থেকে দিতে হয় এক অংশ করিম সালাত আবার যিনি জাকাত দিবেন তাকেও একভাবে নসিহত করেছেন যেন কারো কষ্ট না হয় যিনি জাকাত উঠাবেন তার উদ্দেশ্যে রসুল বলেছেন জানাবা ও জানাবা जाना मानी बसा कर पशु मालिक देर के डेके डेके बोल जी जाओ दिए जाओ इमें घरे घरे जिन्हें जकत उ करवानदेश रसुल करीम सला আবার যারা জাকাত দিবে তাদেরকে আবার সে যেন মনক্ষুণ্ণ হইয়া না যায় জাকাত উসুল করতে যেন তার সমস্যা না হয় জাকাতের যে সম্পদ এটাকে তুমি বিক্ষিপ্ত করে ছড়ায় ছিটে রাখো এক জায়গায় জমা করো जान जुम्मी जकत फोन बैक उचूल करबें तरह विषय सहज है एकदि के जकत उसूल कर मालक के बलें तुम घरे जाओ आकदि के जकत आदायकारी के बोलें, आदा के बोलें। तुम्हार सब समक एक जगह जड़ो हो जो कारो समस्या ना सब क्षेत्र दिन आलहमदुल्ला सकल मर्जी जान ठीक थे ठीक थे प्रत्येके जान तर न्याज्य अधिकार पाए लक्ष्य कर এই জন্যে স্বামীকে স্বামীর মতো বলে দিয়েছি স্ত্রীকে স্ত্রীর মতো বলে দিয়েছে স্বামীর জন্য কি কি করণীয় আমরা আলোচনা করেছি যে স্ত্রীর কি কি হক আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপসের সম্পর্কটা যেন সুন্দর থাকে কারণ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে শয়তা কখনো কখনো সাগরের মধ্যে তার সিংহাসন পেতে তার সহযোগী যারা আছে তাদের সাক্ষাৎ কারবে কে কি করলো দুনিয়ায় ছড়ায় আছে क्यों क्या कर जिज्ञेस कर नियोज कर भलो रसुल्लिम रसुल যে একজন আসবে সে বলবে জনাব একটা কাজ করেছি সেটা হচ্ছে এক ঘরের মধ্যে আল্লাহর কাছে অনেক দামি কত দামি হাজি আসছে আবুদাউদ্দিজ জাল্লি সাল্লাম বলেন স্বামী এবং স্ত্রী একজন যখন আরেকজনের দিকে দেখে হাসে মহাব্বতের হাসি আল্লাহ সুবাহ আজিম থেকে তাদের দিকে দেখে দেখে রকমের হাসি তার সহযোগী যখন তার কাছে এই কারগুজারি শোনায় জানি তো সম্পর্ক ছিল ছোট্ট একটা বিষয় ঢুকাই দিয়েছি তাদের মধ্যে এখন তারা তো এটা নিয়ে ঝগড়ায় লিখত বিচ্ছেদ অবস্থা আসছে শয়তান তার আসন ছেড়ে দাঁড়ায় এবং ওই সহযোগীকে বুকে জড়ায় বা তুমি উপযুক্ত। তো স্ত্রীর নষ্ট করার জন্য শয়তান তার সর্বোচ্চটাই নিয়োগ করে এবং সবচেয়ে বেশি আনন্দিত হয় এই কাজে সে সফলতা অর্জন করতে পারে তো এখন তো শয়তানের ওই নায়ের দ্বারা আসতে হয় না এখন আমরা নিজেরাই শৈতানের আছে ঘরে ঘরে অবস্থা ছোট ছোট বিষয় নিয়ে লাগালা হয়ে যায় বড় ধরনের ঝগড়া হয়ে যায় ছোট ছোট বিষয় আর এবং সব অধিকাংশই আমরা দেখি দৃষ্টি দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে সুরা মা এদের একশো পাঁচ মেম্বার আয়াত বলছেন তুমি নিজে নিজের দায়িত্ব এই দায়িত্ব নিজে আদায় করো নিজের দায়িত্ব এখন অধিকার আদায়ের আন্দোলন হয় সংগঠন হয় অধিকার আনা যার যার অধিকার চাই শ্রমিক সে আন্দোলন করছে নারী সে আন্দোলন করছে শিক্ষার্থী তারা আন্দোলন করছে প্রত্যেকে নিজের অধিকার নিয়ে খুব সচেতন যখন উল্টাটা হবে সৈয়দ যেটা বলে যে না অধিকার নিয়ে সচেতন হওয়ার আগে তুমি তোমার দায়িত্ব নিয়ে আগে সচেতন হিসেবে যদি নিজের দায়িত্ব নিয়ে সচেতন হয় তাহলে অধিকার আদায়ের আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ আমরা কিন্তু ওই কাজটাই করছি ওই ঘরের মধ্যে খুঁটিনাড়ি বিষয়ে যে লাগা লাগালাগিগুলো সেগুলোর মূলে চাই যে প্রত্যেকে নিজের অধিকার আদায় চায় আমার অধিকার আমি কি পাই কি পেলাম না কি পেলাম কিন্তু যদি তার চিন্তা ওইটা আসতো যে আমার জিম্মাদারি কি দায়িত্ব কি কি দিতে পারলাম কি পারলাম না তাহলে ওই ঘরে আর সমস্যা না নিশ্চিত তো শরীয়তের মূল উদ্দেশ্য আছে স্বামী স্ত্রী ওই মহাব্বতের সম্পর্ক যেটা শরীহতের মূল বিষয় শরীহত বলেছে এদেরকে নারীদেরকে তোমার বিবি তোমার থেকে সৃষ্টি করার মূল হ্যাপত আল্লাহ করে তৈরি করে দিয়েছেন আল্লাহ ও আহমা দয়া সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হৃদতার সম্পর্ক হাজরতের রসুল করিম সাল আলী গাড়ি হেরায় হহিপ্রাপ্ত হয়ে যে প্রাথমিক শুরুতে যে ভয়টা পেয়েছিলেন তিনি শেয়ার করেছেন বিবির কাছে সর্বপ্রথম হাজারে তালা কাছে চলে আসছেন জ্বর এসে গেছে তিনি কি বলছেন স্বামীর ভালো ভালো দিকগুলো সামনে তুলে ধরছেন এটাও সুন্দর পরিবারের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকে প্রত্যেকের ভালো দিকগুলো রক্ষা তাহলে আর সমস্যা থাকবে খারাপ কিছু থাকবেই সব কিছুর মধ্যেই খারাপ কিছু থাকবে কিন্তু ওই খারাপ তালাশ করতে গেলে অশান্তি বাড়বে ভালো তালাস করতে গেলে খারাপ গুলো ঢাকা পড়বে ইনশাআল্লাহ আরেখরা কি বলেছেন না আপনার সমস্যা হতে পারে না আপনি তো যেমন তেমন মানুষ না আপনি আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখেন মেহমানদারি করার আপনি বিপদগ্রস্তের ভোজা নিজের কাঁদে নেন বিপদগ্রস্তের বিপদ দূর করেন আপনি কেন অসুবিধাতে পারবেন এটা হচ্ছে বিবির কর্তব্য স্বামীর সুন্দর গুণ দেখে তাকে উৎসাহিত করা মুসিবতের সময় তার পাশে দাঁড়ানো মুসিবত আসবে না আমাদের তে এই অবস্থায় হয়েছে মুখে এক গল্প শুনেছি পীর সাহেব বড় বজুরগাল্লা বলে বিবি আসছে ঘরের মধ্যে বিবি বলতেছে আজকে দেখলাম এদিক দিয়ে এক বড়ো পীর সাহেব উড়ে উড়ে যাচ্ছেন আপনি কি পীর হয়েছেন আপনি তুড়তে পারেন না ভালো করে লক্ষ্য করেছে তো আমি ছিলাম ও আচ্ছা ভালো করে তো খেয়াল করিনি এখন মনে পড়ছে সেই জন্যই তো উড়ার সময় দেখলাম বাঁকা হয়ে উঠতেছিলেন আমাদের তো অবস্থায় এরকম খারাপ কত দিক আছে সব অন্যটা ভালো লাগে নিজের ঘরের খারাপটাই খেলে তালাস করে করে ফেলবে শান্তি কর থেকে আসবে মহাব্বত কর থেকে তৈরি হবে রসিকতা রসুল করিম সাল আলী আসাল্লাম বিবির সাথে রসিকতা করতে বিবী করতেন কত মহাপতের সম্পর্ক ছিল করিম সাল্লাম বলেন তুমি যখন রাগে থাকো আমি টের পাই রসুল্লাহ কেমনি তখন তুমি কসম খাও যখন রাগ থাকে তোমার অরব ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম আমার নাম নেও না আর যখন তোমার মন দিল ভালো থাকে তখন তুমি পশম খাওয়া পশম আমি টের পাইটাই শুধু মুখ থেকে সরাই দিল থেকে আপনাকে সরাই নাই আপসের সম্পর্ক রসুল করিম সাল ওয়াসাল্লাম এক এক কাছে থাকতেন ভাগ করে করে বিবির হক আদায় করতেন একদিন গেলেন একটু হাদিয়া নিয়ে গেলেন আর সৌদার কেউ বললেন আপনি একটু খেয়ে নিয়েন কিন্তু সৌদার রবি আল্লাহ আনহার এটা আত্মসম্মানে লেগেছে যে আমার ঘরে দাওয়া তারের ঘর থেকে খাবার আসবে এটা কেমন কথা যাই পারি পরিবানা হালতে আমি তো মেহমন্দারি করবো আমি খবর শুনি আরেক ঘর থেকে কেন আসবে বলেন আমি খাবো না তা আয়েশর আল্লাহ তালাহ না বলেন খাবেন না খাইলে কিন্তু একদম মুখের মধ্যে মেখে দিন রসিকতা মুখের মধ্যে মেখে দিবো না খাবো না হয়তো আয়সর আল্লাহ না ঠিকই একটু নিয়া মুখের মধ্যে মেখে দিছে উদারদি আল্লাহার সাথে তুমি বাইখা দাও সমস্যা কি সাউদা রদি মুখের মধ্যে বাইখা দিয়েছেন দুইজনের মুখের মধ্যে হালুয়া এর মধ্যেই দরজায় করান আছে হয়তো রবিআ আসছেন রসুল কিলিম সাল্লাহাম বলেন তাড়াতাড়ি দেখলে সহ্য করবে না দিসা ওগুলো বর্ণনা করেছেন গোপন করেন নাই যে ঘরোয়া বিষয় এগুলো একান্ত বিষয় গোপন করে না রসুলের প্রত্যেকটা অবস্থা কথা কাজ উন্নতের জন্য এগুলো শূন্য যেগুলো সব আমল তার জন্য পালনীয় নয় যেগুলো শুননা যেগুলো করেছেন একদম সুবিষা হয়ে যাওয়া মহাদিসা বলেন যে বহুর সামনে একদম বা থাকা এটা কোন পুরুষ একদম নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য এটা এটা কোনো দলিল না প্রমাণ না ব্যক্তিত্ব আপনি প্রকাশ করেন বিবির সাথে হাসি মুখে থাকা আল্লাহর রহমত নাজিল হওয়া এটা এক বড় মাধ্যম আল্লাহর নাজিল হওয়ার এটা করতে হবে সম্পর্কে বলেছি কিন্তু আপনাদের কাছে এই দাওয়াতো তাদের কাছে পৌঁছে দেওয়া যে কাজ না করা এটা হচ্ছে কানুন সরিহাতের তার জিম্মেদারি আছে কিছু আয়াত যেটা তেল করছি সেই হিসাবে আসছি ইনশাল্লাহ মহাদিসা বলেন এমনকি ওই ঘরের রান্নাবান্নার ওই হারিপাতিল ধোয়া প্রত্যেকটা হরকত প্রত্যেকটা নড়াচড়া তার ঘরের জরুর যেই জায়গায় মিটাবে স্বামীর কাজ প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুলাহান তার আমল নামায় নেট লেখে দিতে থাকবেন তো ওই অধিকার আদায়ের নামে কেউ যেন এই নেট থেকেও বঞ্চিত না হয় এটাও আমাদের কথা স্বামীর ব্যাপার আছে যে আয়াতে কেরিমা তেলাওয়াত করছি নারীর আসলে দায়িত্বটা কি তাইলে সে কি করবে তার কাজটা কি তাকে আল্লাহ তালা একদম ফ্রি করে দিস কোনো কাজ নাই শুধু কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখা পরে কেরিমা আসছে আল্লাহ বলছেন হাত মেয়েদের জন্য যে জিম্মদারি কান ইত সে মতিহ হবে আল্লাহ আল্লাহর কথা শুনলে এটা তার প্রথম দায়িত্ব স্বামীর ঘরে তার প্রথম কাজ হচ্ছে সে দিনদার হয়ে যাবে এটা তার প্রথম কাজ আগে নিজে ভালো হয়ে যাও বাস অন্য কিছু না তুমি আল্লাহরের তাঁত করো স্বামী যদি তোমাকে নফরমানি করতে বলে গুণাহ করতে বলে তাহলে করবার আপনাদেরকে একটু বলেন এই খুলাসা করে অনেক কথা আছে যেগুলো আপনাদের জন্য বলি ঘরে পৌঁছে না ওই পৌঁছানোর জন্য সহজ উপায় আছে আমাদের এই ছেলে পেলে অনেকে আছেন যারা এগুলো রেকর্ড করে রেকর্ড করে তারা নেটেও ছাড়ে হাসান জামিল দিয়ে সার্চ দিলে বের হব ইনশাল্লাহ তারা আশা করা যায় এটা ইউটিউবেও আছে ফেসবুকেও আছে তারা কাজগুলো করে আলহামদুলিল্লাহ প্রচারের জন্যে ওখান থেকেও নিয়ে আপনারা ঘরে শোনাইতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বয়ানই আপলোড করে তারা দিচ্ছে নেটে তো এগুলো ঘরে পৌঁছানোর জন্য সহজ উপায় আর আর যদি মনে হয় যে না ডাইরেক্ট নিয়ে যাবেন ব্লুটুথের মাধ্যমে মোবাইলে তো সবার কাছে আছে আলহামদুলিল্লাহ নামাজের পরে আছে এখানে থাকে এদের থেকে নিয়ে আমার বোনদেরকে শোনানো দরকার তারা এই জাতীয় তালিম থেকে বঞ্চিত হয় শুনে না আমরা তো শুনি প্রায় তাদেরকেও আমরা দাওয়াত পৌঁছাই ইনশাআল্লাহ তালা তো তাদের যে কর্তব্য বিশেষ করে এগুলো পৌঁছানো বেশি জরুরি তার দায়িত্বটা কি তার দায়িত্ব হচ্ছে রসুল করিম সাল আলিয়া এক মূল নীতি নির্ধারণ করেছেন সেটা হচ্ছে বাবা হোক মা হোক স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক যেই হোক দুনিয়ার যেই হোক যদি আল্লাহ মানি হয় তাহলে তার কথা শোনা যাবে না আল্লাহ তারা তাকে ওইটাই বলছেন তোমার প্রথম কর্তব্য হচ্ছে স্বামীর মন রক্ষারতে তুমি আল্লাহ করতে পারবা উদাহরণ এত দুর্দণ্ড প্রতাপশালী বাদশাহ নিজেকে যিনি রব দাবি করেছেন মাহবুব দাবি করেছেন শুধু তাই না দাবির মধ্যেও তো একটা সীমা থাকে সে দাবি করেছে রবা সবচেয়ে বড় রব খালি রব না সবার চেয়ে নিজে মুসলমান। সেই ফেরাউনের মুসলমান আসেন কিন্তু অত্যন্ত নির্মম তাকে এবং তার দুধের বাচ্চাকে হত্যা করেছিল এবং ঘরে এসে সে অহংকারের সাথে বলছিল যে আমি তো ওই যে আমাকে মানে নাই রব তাকে এবং তার শিশু সন্তানকে হত্যা করেছি কারো সামনে সে আল্লাহকে সে মাটি চাপা দিবে না আল্লাহর হুকুমকে সে সামনে রাখবে আসিয়া সেটা দেখাইছেন প্রবাণ শাস্তিও পেয়েছে। ফেরাও তাকে কঠিন শাস্তি দিয়েছে তার হাতের মধ্যে পায়ের মধ্যে লোহা লাগিয়ে তাকে নির্মম ভাবে তার শরীর থেকে হত্যা করা হয়েছিল সে ইতিহাস জানা আপনাদের এবং এটাও আল্লাহরমান নাই এই কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল শাস্তির সময় কারো কারো পরামর্শ মতো তার মুখটাকে সারাউনের ওই প্যালেসের দিকে রাজপ্রাসাদের দিকে করে দেওয়া হয়েছে যেন ওটা দেখে তার মায়া আসে দিলের মধ্যে ওই ভোগ বিলাসী তার আবার আগের জীবনের কথা মনে পড়ে সে আল্লাহকে বলে কারো কারো পরামর্শটাকে সবচেয়ে কিতাব আসমানি কিতাব তার মধ্যে আল্লাহ আহ উল্লেখ করেছেন সুহান হামদি এবং অত্যন্ত এই অত্যাচার থেকে তার কমের অত্যাচার থেকে জুলুম থেকে আমি মুক্তি চাই রিবিল জানা রব্বি কেরিন আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর দেন আল্লাহ অনুযুগের সুরে বলছিলেন আমার আগে কাকে বিয়ে করলেন আমি তো না। কে তিনি পাইছেন প্রাথমিক কে আমাকে না জানিয়ে রসুল গোপনে বিয়ে করেছেন স্বামীর নাফুরমানি করেছে আল্লাহর নাফুরমানি করে নাই এই জন্য স্বামী তাকে নির্মম বা হত্যা করেছে আল্লাহ তার ওই আমলকে তার ওই কোরবানি কে উপর তার ওই অটল এত কবন করেছেন যে মহাম্মদের স্ত্রী হিসেবে তাকে আল্লাহ সম্মানিত এমন কঠিন অবস্থা পরে আসিয়া হবি আল্লাহার মতো এত কঠিন অবস্থায় আশা করি পড়বে না আর যদি পরে তাদের জন্যে জাননাথের বাড়ি সুসংবাদ আল্লাহ আল্লাহ রসুল দিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ তারা শুনবে না ক্লার্ক তোর মানে হয় এমন কোনো কথা এসামী শুনবে না সব শুনবে সব শুনবে গুমায় আমি বলেছি যে তারা বন্দির মতো ইন ইনাহু আহ্বান তারা তোমাদের কাছে বন্দি সব ছেলে তোমার ঘরে চলে আসছে এখন এই ঘর থেকে বের হলে এবারে কি করবে না করবে সব আলোচনা সাপেক্ষে পরামর্শ করে করবে সব ঠিক আছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই হুকুম না আল্লাহর যেখানে আসবে সব শেষ আমরা আল্লাহর হুকুম কি মানবো এই হচ্ছে স্ত্রীর প্রথম কর্তব্য কোরআনের কথা নিলেন দ্বিতীয় হুকুম হাফিজ ওই স্ত্রীদেরকে হেফাজত করেছেন তাদের সমস্ত জিম্মাদারি স্বামীর কাজে চাপিয়েছেন তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন এই স্বামীর মাধ্যমে তার ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করেছেন তার জীবনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সব কিছু করেছেন যে স্বামীর মাধ্যমে আল্লাহ বলছেন তুমিও তার কিছু হেফাজতের প্রথম কথা স্বামীর অনুপস্থিতিতে স্বামী নাই ঘরে ইচ্ছা করলে তুমি অনেক কিছুই করতে পারো সবচেয়ে বড় হচ্ছে স্ত্রীর এটা যে এই আমার শরীর আমার দেহ আমার মন আমার কি কল্পনা সব কিছু একজনের জন্যে আল্লাহ তালা নির্ধারণ করেছেন তিনি আমার স্বামী সবকিছু তার জন্যে তার অনুপস্থিতিতে কোনোভাবেই যেন হয়। এটা ধরনের সমস্যা এখন বলতেও লজ্জা লাগে শুনতেও শ্রুতি করতুক তারপর হয় আর একজনের সবচেয়ে বড় ভূমিকা যারা নিচ্ছে আমরা অনেক বলছি কেন এগুলো এই সংশ্লিষ্ট কর্মকর্তা বা যারা আছেন দায়িত্বশীল তাদের কানে যাচ্ছে না আমরা জানি না আমাদের এই গোটা সমাজের সামাজিক যে সুন্দর অবস্থাটা সব কিছু নষ্ট করে দিচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে ওই আমাদের পার্শ্ববর্তী দেশের চ্যানেলগুলো যেগুলো সারাক্ষণ চলে আমার মা বাবুরা সেগুলো দেখছে ওই চ্যানেলগুলোর মধ্যে দেখে এগুলো বাস্তবে এগুলো প্রয়োগ করার চেষ্টা করে আর আমার ঘরে ঘরে ওই পরকীয়া আজাদ শুরু হয়ে গেছে আর ওই সলতানের বস্তু আছেই আমার হাতে তো একটা ওটার মধ্যে আমি এখন আমার তাদের সাথে না স্বামীর ঘরে কেউ কেউ যেন না আসে আবু সুফিয়ান ইসলাম কবুল করার কারণে যখন তার উপর নির্যাতন শুরু হয় রসুল করিম সাল্লাম চলে গেছেন মদিনায় হিজরত করে মক্কায় যারা ছিলেন মুসলমান তাদের উপর যখন নির্যাতন চলছিল তার স্বামী মুসলমান তাদের উপরও নির্যাতন চলছিল একসময় তারা হিজরত করেন মদিনায় হিজরতের আগের ঘটনা এটা রসুল তখন মক্কায় তারা হিজরত করেন সর্বপ্রথম হাবসার দিকে আবি ইথোপিয়া ইরোপিয়া যে এলাকা ওই অঞ্চলে মুসলমানরা প্রথম হিজরত করে যেখানে সেখানে তারা চলে গিয়েছিলেন ভাগ্য খারাপ স্বামী তার একমাত্র সম্বল এক সাথে চলে গেছেন দুজন ওখানে গিয়ে খ্রিস্টান মিশনারিদের প্ররোচনায় তার স্বামীও খ্রিস্টান হয়ে যায় শব্দটা একটা কারণে বলেছি উদ্দেশ্যমূলক বলেছি খ্রিস্টান মিশনারি তখন কি আর মিশনারি ছিল আল্লাগুলোর দিকে একটু লক্ষ্য করেন পার্বত্য অঞ্চল উত্তরাঞ্চল নিজে গিয়েছি সেখানে দেখেছি হাজার হাজার মুসলমানকে তারা প্রবণ দেখিয়ে মিথ্যা কথা বলে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে আয়াত দিয়ে দিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক বই লেখে তারা মুসলমানদের নয় আমরা চ্যালেঞ্জ করেছি তাদেরকে বাইবেল কোন আসমানি কিতাব নয় সংস্করণ হইতে হইতে হইতে হইতে আর কিছু নাই সব বানানো বিভ্রান্তিকর সব কথাবার্তা एखंड मुसलमान देखे नतुन नाम दीसाई मुसलमान मुसलमान ही आम श्रेष्ठत ग्रहण कर मुक्तिदा हिसाब से दुनिया है। इसा के शिक्षा पा मुसलमान देर स्कूल मध्य बाच्चा कि शीखे हजरतेलम के एकम्र मुक्तिदा हिसाब से मुख्य बेर हाँ के सकाले गई तेज ब्रेकफास हाजिर তাদের গার্জিয়ানদের জন্য তাদের ভাতা সব কিছু হাজির ফ্রি চিকিৎসা ফ্রি পড়াশোনার সব খরচ বইপত্র সব ফিরে দিচ্ছে সব কিছুর বিনিময়ে তারা তাদের ইমানটাকে দিচ্ছে ওই অভাবী মানুষগুলো বিপদে পড়ে কষ্টে বিভ্রান্ত হয় অনেকে অনেকে বিপদ নয় বিভ্রান্ত হয়ে তারা এগুলো মুসলমানগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে এখনই যদি এখনই সময় এখনো সময় আছে তাদের প্রতি একটু লক্ষ্যহীন আল্লাহতে কারা ইসলাম না থাকলে খুব বেশি দূরে নয় যেদিন ওই পূর্ব উত্তরাঞ্চল ওই পূর্ব তিমুর মতো স্বাধীনতা ঘোষণা করে বসবে পূর্ব যেমন অস্ট্রেলিয়ানরা এসে সাহায্য করেছিল ওই খ্রিস্টান চক্রকে আর জাতিসংঘ ঘোষণা দেওয়ার জন্য তো আগে থেকে রেডি হয়ে বসেছিল অবস্থায় আছে সেখানে খবর নিয়ে দেখেন খুব বেশি দিন দূরে নয় এটা যে বাংলাদেশে এই প্রেক্ষাপট তৈরি হবে এখনো সময় আছে আল্লাহর হস্তে সংশ্রিস্টদের কাছে আমাদের করুন আল্লাহর হস্তে দিকে একটু লক্ষ্য দেন আল্লাহ লক্ষ্য যারা দ্বিতীয় আছেন তাদের কাছে নিবেদন এই ক্ষেত্রে ভিন্ন কথাটা একটু চলে আসছে বলে আপনাদেরকে আল্লাহর ওই সমস্ত নিয়েছি। আপনারা অস্বের দিকে সহযোগিতার হাত বাড়ান এগিয়ে আসুন প্রত্যেকটা গ্রামে একটা মর্তব তৈরি হওয়া আমরা বলেছি এটা মর্তব নয় ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা অক্ষায় ওই প্রত্যেকটা মর্তব হবে একটা করে কেল্লাশাল তাহা যত খরচ করছেন আল্লাহ এই মরফ তৈরির ছরে একটু একটু ওই জায়গা থেকে একটু খরচ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহারা সব প্রথম এই দিনদার এই দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে আজ আল্লাহর প্রথম খেয়ে বলছি আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে কিন্তু তারা চলে যায় নাই ওই স্বপ্ন কিন্তু এই দেশে তারা রেখে গিয়েছে স্বপ্ন বাস্তবায়নের জন্যে তারা নানা হবে নানা কৌশলে তারা ছোট চেষ্টা কিন্তু অব্যাহত তার বাপ মা মুসলমান হওয়ার কারণে যারা শত্রু হয়ে গেল আপন জন শত্রু হয়ে গেল নিজ ভূমি ত্যাগ করে যে স্বামীর হাত চলে আসলেন সেই স্বামী আজকে তার কাছে নাই তিনি বলি একা বড় কষ্টের আবার রসুল নাম্পট্টের কারণে এগুলো করেন নাই একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন ওই অসহায় হাবিবার পাশে রসুল দাঁড়িয়েছেন स्तावे अकबर नजासी जो बान्दी केम्मे हबीबाराम पठाले नजासी उम्मे हबीबार्हालो नजासी पाठ বাদশা পাঠাইছেন উম্মে হাবিবা কেন পাঠাইছেন বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা থেকে নাজাসির মাধ্যমে আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন উম্মে হাবিবা রদি আল্লাহ বলেন তখন আমার এত আনন্দ লাগছিল যে আমার কাছে যা ছিল সব আমি ওই বামীটাকে হাদিয়া দিস আল্লাহ সেই উম্মে হাবিবা নাজাসির মাধ্যমে যখন মদিনায় আসে মদিনায় অবস্থান করছিলেন হঠাৎ একদিন হজত আবু সুফিয়ান রদি আল্লাহ তালাহ তখন মুসলমান হন নাই কখনো মুসলমান হন নাই বাবা একটু যাই হোক আখের মেয়ে এক সময় তো মায়ার আগে মানুষ রাগে খুব এক সময় হয়তো তাড়িয়া কোন অন্যায় করলে কিন্তু ভিতরে ভেতরে তো এটা যেন বাবা মাত্রই জানে আবু সুফিয়ানের মনেও জল ছিল তো হাবিবার কাছে দেখা করতে গেছে গিয়ে যখন বসতে চাচ্ছেন বিবির কর্তব্য দায়িত্ব যে তার বিছানা তার ঘর একমাত্র তার স্বামীর সেখানে অন্য কেউ বসবে তার স্বামীর অনুমতি ছাড়া এটা ইসলাম তাকে ওই বৈধতা দেয় নাই তারা হাজার এই মেসেজ আমাদের মা বন্ধের কাছে পৌঁছে দেওয়া যা আমার ওই প্রকৃত ঘর আমার থাকার ঘর ঐটা যেমন আমার স্বামীর একমাত্র আমার ওই দিল আমার অন্তর ওইটা ওই ভেতরের ঘরটাও আমার স্বামীর সেখানে আমার স্বামী থাকবে অন্য কাউকে আমি ঢুকাব না যদি ঢুকাই তাহলে ইসলাম যে আমাকে এত দিলে সমস্ত নিয়ামতকে আমি নাফরমানি নামতের নাফরমানি করলাম অস্বীকার করলাম এটা আল্লাহ তাহলে আমাকে এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে এটা একটা কর্তব্য তার হেফাজতের দ্বিতীয় কর্তব্য হচ্ছে স্বামীর মাল এবং সম্পদের মায়া মহাব্বত স্ত্রীর ধীরে থাকা গড়ের মধ্যে যোগ তার যত সম্পদ আছে অস্থাবর স্থাবর যা আছে সব সব প্রতি তার একটা মহাব্বত থাকবে শুধু আমার আইসি জিন্দিগির জন্য স্বামীকে শুধু লিস্ট ধরাই দিলাম লিস্ট ধরাই দিলাম এটা লাগবে ওটা লাগবে প্রশাসনী এই অলঙ্কার এই শাড়ি ওই শাড়ি টিভির মধ্যে দেখেছি ওই পোশাক এই নাম ওই নাম কত আজভবি নামের পোশাক ওই পোশাক না পেলে নাকি আবার মেয়েরা আত্মহত্যা করে আজিব তামাশা আদিব ও মা ও বোন তোমাকে ইসলামে সুন্দর পোশাক দিয়েছে আমরা যদি আজকে শুনলে খুশি হতাম আমরা সাপোর্ট করতাম না কিন্তু দিলে ভালো লাগতো যে তুমি স্বামীর সাথে রাগ করে এইরকম কোন কাজ করেছ যে স্বামী তোমাকে ইসলামী পোশাক দেয় নাই ইসলাম যে পোশাক দিয়েছিল আলা দিয়েছিলাম সুর এর মধ্যে ইসলাম নারীকে যে পোশাক দিয়েছে যে তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করবানা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক সৌন্দর্যকে প্রকাশ করবানা এবং তোমার শরীরের উপরে আলাহীন উপরে একটা কাপড় পর্দা একটা বড় চাদর দিয়ে তুমি নিজেকে ঢেকে নিবা ওই যে চমৎকার পোশাক তোমাকে তোমার স্বামী দেয় নাই তোমার স্বামী তোমাকে পাখি ড্রেস কিনে দিয়েছে তুই বলছো না ওই ওই পাখি ড্রেস পরে আমি পাখি হইতে রাজি না আমি তো জাননাথের পাখি হইতে রাজি জানি পোশাক আমি করতে চাই ওই করতে যদি তুমি তোমার স্বামীর ঘর ছেড়ে চলে যেত দিল্লিটা ঠান্ডা হয়ে যেত কিন্তু তুমি কি করলা স্বামীকে বাধ্য করলা তোমাকে ওই উলঙ্গ ড্রেস কিনে দেওয়ার জন্যে ওই টেলিভিশনে দেখা ড্রেস কিনে দেওয়ার জন্যে তুমি মুসলমান মুসলমান তার দিলের মধ্যে থাকতে হবে তার চাহিদা মিটামোর জন্যে স্বামীর মাল যেন সম্পদ যেন হস্ত না হয় তার কোন অসতর্কতার জন্যে স্বামীর সম্পদ যেন খরচ না হয় এটা একটু লক্ষ্য রাখবে সেই করবে এটা থাকে মায়ের পেটের মধ্যে বাচ্চা আমরা জানি হচ্ছে অস্বস্তিকর মুহূর্ত একজন মানুষের জন্য বিশেষ করে নারীর জন্য আর কি হতে পারে সবাই খেতে বসছে ওই মা খেতে বসছে হঠাৎ উঠে হাটা শুরু করেছে মা কেন যে তার পায়ের ওই সন্তানের লাঠি লেগেছে পায়ের মধ্যে পেটের মধ্যে সে বসে থাকতে পারছে না সবাই ঘুমাচ্ছে মা উঠে হাঁটা হাঁটি করছে অস্বস্তিকর অবস্থা ওই অস্বস্তি আল্লাহ আল্লাহ রসুলের নাম দুরসহী আমল চালু হওয়া দরকার ছিল কোরআন করা দরকার ছিল তাহলে কি হতো তাহলে ওই সন্তানের হেফাজত হইতো আখ হেফাজত হইতো সন্তানের পেটের মধ্যে যে বাচ্চাটা বাচ্চাটা একটা হিন্দি সিরিয়াল ছেড়ে বসে থাকলা কানের মধ্যে শৈতানের লেস ঢুকা বসে বসে গান শুনলা অরে ভাই ওই বাচ্চার মধ্যে তার তবিয়তের মধ্যে স্বভাবের মধ্যে আচরণ রাখলা চরিত্রের মধ্যে তোমার ওই সমস্ত আঙুলের প্রভাব পড়বে এটা নিশ্চিত একটি রক্ত একসাথে এক খাবার কিছু যেহেতু এক চরিত্রের একটা ধারা ওইখান থেকেই শুরু হয়ে যায় এই জন্য মা বোনদের কাছে জিম্মদারি আদায় করা মানে স্বামীর হক আদায় করা ইসলাম বলেছে সাত বছর বয়সে বাচ্চাকে নামাজের হুকুম কর এখন নামাজ হুকুম নামাজ না শিখাই করতে হবে নাকি নামাজ শিখেই তো করতে হবে নামাজ কে শিখাবে সাত বছর বয়সে বাচ্চা কি বাবার সাথে থাকে আমরা তো চলে আসছি মসজিদে কাজ কারবারে যাব দোকানে যাব ব্যবসা বাণিজ্যে যাবো চাকরি জায়গায় যাব দেশ বিদেশে আমাদের কাজ থাকে বাচ্চাটা থাকে সারা সারাক্ষণ মায়ের কাছে নামাজ কে শিখাবে মা শিখাবে মা বাচ্চার প্রথম প্রতিষ্ঠান মাদ্রাসা যেই বাচ্চা ওইরকম দিনদার মা পায় সে শুরুতে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ সে আরেক না সে হয়তো জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু ওই মা যদি কাঁচা তেমনই ডাক দেওয়া যায় শক্ত হয়ে গেলে কিন্তু আর কিছুই করা যায় না ওই বাচ্চার মধ্যে তখন থেকে যে চরিত্র যে আফলাত কথাবার্তা যে ধরন তার চালচলন সবকিছু ওই মা থেকে সে শিখবে মা সুরে ফ্লাতে পারলে বাচ্চাটাও পারবে মা নামাজের সময় যা করে করে আমরা দেখি ঘুমের সময় মা যদিও দোয়া করে আলহামদুলিল্লাহ ফল করে তো বাচ্চারা আপনি যা করবেন তাই করে সে তাই করে তো ওই মা ওই বাচ্চাটাকে দিনদার হিসাবে ঘটতে পারতো সে হয়তো পরবর্তীতে হাতে হয় নাই আলেম ভয় নাই কিন্তু দু একটা দুর্ঘটনা হইলে হইতেও পারে সেটা বাদ অধিকাংশের কথাই বলছি মৃত্যুর আগ পর্যন্ত ওই বাচ্চার দিনের মধ্যে তৌহিদের বিশ্বাস দিন শরীয়তের মোহাব্বত লালন করত সে নিশ্চিত আজকে ওই বাচ্চাগুলো কদিন পর নাস্তিক হয়ে যায় মোরতাদ হয়ে যায় কেন হয় এই হয় যে ওই বাচ্চা পেটের থাকা অবস্থা থেকেই তো হিন্দিরিয়ালের গান তার কানের মধ্যে আসতেছে ওই গানের মধ্যে কুফুরের কথা ওই গানের মধ্যে শিরিকের কথা ওই গানের মধ্যে প্রতার কথা ওই গানের মধ্যে অবৈধ সম্পর্কের উৎসাহের কথা ওই গানের মধ্যে সব কথাগুলো তার দিমাগের মধ্যে ঢুকতেছে বড় আল্লাহ হবে এই আশা করা এটা তো একটা দুরাশা খামাখাই আশা করা আবার একটু বড় হয়ে যখন নাফরবানি শুরু করে তখন আস্তে পরে হুজুরদেরকে বুঝতে থাকেন হুজুর একটা তাবিজ দেন না হুজুর বাচ্চা কথা আমার কথা শুনে না আমার খুব হাসি পায় তাদেরকে দেখলে আশ্চর্য লাগে সব ধরে ধরে নষ্ট করলেন কিছু করে এয়ারপোর্টে গিয়ে বাচ্চাটাকে যখন প্লেনে উঠায় দিলেন এখন তার আর দিল না কষ্ট লাগতেছে দৌড়ে আসছেন হুজুর এটা হুজুর বাচ্চাটাকে আমেরিকায় মানে উঠাইয়া দিয়েছি সে তো চলে যাচ্ছে একটা তাবের মান যেন সে ফিরে আসছে সব করলেন আমাদেরকে সহি মা বোনদের কাছে এই মেসেজ গুলো পৌঁছাইতে হবে এগুলাই তার জিম্মদারি এরপর যা পেশে স্বামীর জন্য এগুলো গুনাস আমি শারীরিক ভাবে খুবই ক্লান্ত পরিশ্রান্ত মানসিক ভাবেও বিপর্যস্ত গত রবিবার আমার আম্মা খুব খারাপ ভাবে সড়ক দুর্ঘটনায় পড়েছেন খুবই মারাত্মকভাবে আহত ছিলেন এই একটা সপ্তাহ দিন কষ্ট করেছি আপনাদের কাছে একটু দোয়া চাই আমার মায়ের জন্য সকল মায়ের জন্য বাবার জন্য আল্লাহ আমাদের মা বাবাকে যারা বেঁচে আছেন তাদের সুস্থ সুন্দর জীবন দান করে না আমি